আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলাম ও সলাত ও সালামলা আশরাফিল আমলিন নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওয় বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আর সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আসুন আজকের আলোচনার মধ্যে আমরা যে পয়েন্টটি আছে সেটি আলোচনা করি যে বিষয়টি যে কাজটি আদর্শ মুসলিম ব্যক্তিকে তার অধীনস্থদের ক্ষেত্রে করতে হবে সেটি হচ্ছে অধীনস্থদের পক্ষ থেকে আল্লাহর অবাধ্যতা কখনো কোন অবস্থায় মেনে নেবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অধীনে যারা আছে যারা তার কর্তৃত্বের মধ্যে রয়েছে তাদের প্রতি তার দায়িত্ববোধের অন্যতম একটি দিক হচ্ছে এই যে সে ব্যক্তি কোন অবস্থাতেই তাদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা মেনে নেবে না কেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এর কারণ আছে এর কারণ হচ্ছে একজন আদর্শ মুসলিম যদি তার অধীনস্থদেরকে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্য আল্লাহ রব্বুল আলমীর নির্দেশকে লঙ্ঘন আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতে সহায়তা করে এবং সেটাকে মেনে নেয় তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতায় সার্বিকভাবে সহযোগিতা করলো যেটি তার জন্য একেবারেই হারাম একেবারে নিষিদ্ধ কোন অবস্থায় সেটি করতে পারে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি দায়িত্ব অনুভূতি তাকে হক উপদেশ এবং তাদের উদ্দেশ্যে সত্য বলতে বাধ্য করবে যেহেতু অধীনস্থদের প্রতি তার একটা দায়িত্ববোধ রয়েছে অধীনস্থদের ক্ষেত্রে তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা তার অধীনে আছে তাদের বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে জবাবদিহি করতে হবে তাদেরকে সে আল্লাহ রাবুল আলমিনের অবাধ্যতায় সহযোগিতা করেছে না আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য ভালো কাজে সহায়তা করেছে আমরা জানি আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে কাইমের মধ্যে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো আল এল বীরিবত পণ্যের কাছে এবং তাকোয়ার কাছে তাই অধীনস্থ ব্যক্তি যারা আছে তাদেরকে যদি সহায়তা দিয়ে থাকে বা সহায়তা দেওয়ার প্রয়োজন মনে করে অবশ্যই একজন আদর্শ মুসলিম ব্যক্তি একজন প্রকৃত মুসলিম ব্যক্তি সে ভালো কাজের জন্য উত্তম কাজের জন্য কল্যাণের জন্য উপকারের জন্য এবং আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দেশকে পরিপালনের জন্য সহায়তা দেবে পক্ষান্ত কোন অবস্থাতেই পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে অবাধ্যতার কাজে আল্লাহ রব আল বিধানকে লঙ্ঘন করার কাজে কোন অবস্থাতেই একজন মৌমিন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোন অবস্থায় সহযোগিতা করতে পারে না কোন অবস্থায় সাহায্য করতে পারে না রাসুল্লাহ সাল্লা ইসলাম একটি হাদিসের মধ্যে বলেছেন আদিটি শহীদ মুসলিমের মধ্যে এসেছে আবু রুকাইয়া তামিমিন্দারি রিদি আল্লাহ তালুবর্ণা করেন তিনি বলেন গোটা দিনটাই হচ্ছে আন্না সিহা কল্যাণ কামনা করা একজন ব্যক্তি তার অধীনস্থ যারা আছে তাদের জন্য কল্যাণকামী হবে তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হবে তাদের জন্য শুভাকাঙ্ক্ষী হবে তাদের সহায়তা করবে সুতরাং যদি তাদের জন্য কল্যাণকামী হয়ে থাকে তাদের জন্য যদি সে নসিয়ত করে থাকে সে নসিহত হবে তাদের জন্য যা বলবে তা সত্য বলবে তাদের উদ্দেশ্যে যা বলবে তা সত্য বলবে এবং তাদের জন্য যে উপদেশ দিবে সেটি হক উপদেশ দেবে কোনো অবস্থাতেই তাদেরকে এমন কোনো উপদেশ দেবে না এমন কোনো পরামর্শ দেবে না এমন কথা তাদেরকে বলবে না যে এই কথা বা পরামর্শ তাদের জন্য অকল্যাণকর হতে পারে তাদের জন্য ক্ষতি হতে পারে অথবা তাদেরকে আল্লাহ রব্বুল আলমীর অবাধ্যতার দিকে আল্লাহ রব্বুল আলমীর সমালাঙ্করের দিকে আল্লাহর বিধানকে অমান্য করার দিকে তাদেরকে ধাবিত করতে পারে এমন কোনো কাজে তাদেরকে কোন অবস্থায় উপদেশ দেবে না তাদেরকে কোন অবস্থায় সহায়তা করবে না বা বলবে না যা বলবে সত্য বলবে মিথ্যা বলার কোনো সুযোগ নেই কেন এর কারণ হচ্ছে একটাই সেটা হলো এই অধীনস্থদের ক্ষেত্রে যদি তিনি মিথ্যা বলেন তাহলে অধীনস্থদেরকে তিনি সত্যিকার অর্থে ধ্বংসের দিকে ঠেলে দিলেন এবং তাদের ব্যাপারে তার আল্লাহ রব্বুল আলমীর কাছে যে জবাবদিহিতা সেটি তার জন্য কঠিন হয়ে যাবে সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহ রবুল আলমিনের দরবারে যেভাবে জবাবদিহিতার কথা ছিল সেভাবে জবাবদিহি করতে সক্ষম হবে না আর সুপ্রিয় দর্শক এরপরে যে পয়েন্টটি এটি হচ্ছে মৌলিক পয়েন্ট একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সম্পর্ককে আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিবিড় ও শক্তিশালী করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ফয়সলা এবং কদাকে আল্লাহ রব্বুল আলমীর নির্ধারণীকে তকদিরকে ডেস্টেনিকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে সার্বক্ষণিক আল্লাহ হাব্বুল আলমের ফয়সালা ও তকদিরের ক্ষেত্রে সন্তুষ্ট থাকবে সব সময় তার দৃষ্টি ও চোখের সামনে আল্লাহ রাব্বুল আলমীন যেই তকদির করেছেন যে নির্ধারণ করেছেন সে নির্ধারণকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়ার মতো অবস্থা তার সামনে থাকবে এটাই তো মূলত ইমানদার ব্যক্তিদের প্রকৃত পরিচয় একটি মধ্যে ইমানদার ব্যক্তিদের পরিচয় এভাবে তুলে ধরেছেন যে ইমানদার ব্যক্তিগুণ সত্যিকার অর্থে তাদের অবস্থান হবে এই যে তারা সুখে থাকুক অসুখে থাকুক ভালো থাকুক মন্দ থাকুক সুস্থ থাকুক অসুস্থ থাকুক আনন্দ উল্লাসে থাকুক অথবা দুঃখ কষ্টে থাকুক যে অবস্থায় তারা থাকুক না কেন তারা আল্লাহর রব্বুল আলমিনের ফেসালা যখন তাদের সামনে এসে যাবে আল্লাহ রব্বুল আলমীর নির্ধারণে যখন তাদের সামনে এসে যাবে তাকদীরের যেই বিধান সেই বিধান যখন তাদের সামনে স্পষ্ট হবে তখন তারা সেটাকে মেনে নিবে সেখানে কোন অবস্থায় অস্থির হবে না অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটবে না অসন্তুষ্ট হবে না আল্লাহর ফেসলাকে কোন অবস্থাতেই অসন্তুষ্টির মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করবে না এবং এর বিরুদ্ধে কোনো অবস্থা অবস্থান নেবে না এসলুল্লাহ সাল্লাবুল ইসলাম এই হাদিসটি আমাদের জানতে হবে খুব সুন্দরভাবে সাল্লাবুল ইসলাম বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন কাজের জন্য অত্যন্ত আশ্চর্য হতে হয় মুমিনের যত কাজ আছে সমস্ত কাজই তার জন্য কল্যাণ করে এই জন্য তার কাজের জন্য আশ্চর্য বোধ করতে হয় আশ্চর্যের বহিঃপ্রকাশ ঘটে যখন মুমিন ব্যক্তির কাজ নিয়ে বিবেচনা করা হবে তখন কেননা তার সমস্ত কাজই কল্যাণ কর সমস্ত কাজই ভালো আসার যদি কোনো কারণে মুমিন ব্যক্তিকে কোনো ভালো সুসংবাদ দেয়া হয় থাকে কোনো ভালো কাজ যখন তাকে পেয়ে যায় তখন সাকার সে সক্রিয় আদায় করে আল্লাহ রাবুল আলমীর কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো ভালো কাজ যখন তার হয় কোনো সন্তুষ্টের কাজ যখন হয় তার জন্য কল্যাণ কর হয় যখন আল্লাহরুল আল্লাহরুল যেহেতু রবুল আলমিনিয়ায় করেছে আল্লাহ রবুল আলমিন তাকে আরো বৃদ্ধি করে দেন আরো বাড়িয়ে দেন যদি তোমরা আদায় করোম তাহলে আমি আরো তোমাদের বৃদ্ধি করে দেব আল্লাহর আবুল্লাহ আলমিন বৃদ্ধি করে দেন এই জন্য আল্লাহ রবীন্দিন আদায় করে সেটি তার জন্য অবস্থা যখন মুমিন ব্যক্তিকে পেয়ে বসে সবার দুর্যোধারণ করে ইর আল্লাহ এবং সেটিও তার জন্য কল্যাণকর হয় মানে ওই কাজটিও মুমিন ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে এই আদিস থেকে আমরা বুঝতে পেরেছি ইমানদার ব্যক্তির জন্য समस्त क्या ही कल्याण भलो कह जो आसलाह रब्बुल आलम शुक्रिया आदाय कर प्रशंसा कर आल्लाब आलमे तनजीह पवित्रता बर्णना कर ये ईमानदार व्यक्तर जो भलो काज हार कारण ईमानदार व्यक्ति एर मध्यम उपकृत हलो तर कल्याणकर और जदिनी कारण मुसीबत एसे जाए विपदापद एसे जाए को संकट एसे जाए को समस्या एसे जाए तक ईमानदार व्यक्ति आल्लाब आलमी धौर धारण करना और धर्ज धारण कर कारण ईमानदार व्यक्ति এটিও তার জন্য কল্যাণকর হয়ে যায় যেহেতু ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল তার সাথে চলে আসেন আল্লাহ রব্বুল সাহায্য তার জন্য হয়ে যায় আল্লাহ সুবাহ স্পষ্ট করে কোরআন মধ্যে আমাদেরকে বিষয়টি জানিয়ে দিয়েছেন আল্লাহরুল ধৈর্য সিদ্ধের সাথেই থাকেন সুতরাং এই ধৈর্যের কারণে আল্লাহর বান্দাকে আল্লাহ রবুল্লা সাহায্য করেন সহায়তা করেন আল্লাহ রবুল আহমিন এই জন্য আল্লাহ সাহায্য সামিলের হাল হয়ে যায় আল্লাহর সাহায্য বান্ধার জন্য এসে যায় তাই এই জন্য এটিও মানার জন্য কল্যাণকর হয়ে যায় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে আমরা বুঝতে পারলাম যে সত্যিকার একজন মুসলিম ব্যক্তি তার অবস্থানটুকু ভালো কাজে এবং মন্দ কাজে সংকট বিপদে বালা মুসিবতে এবং সুখ ও আনন্দের মধ্যে তার অবস্থানটুকু হবে আল্লাহ রাবুল আলামিনের প্রতি সন্তুষ্ট চিত্তে এবং এই সন্তুষ্টিটুকু যদি ভাবে ইমানদার ব্যক্তি বহিঃপ্রকাশ ঘটাতে পারে তাহলে এই কাজটুকু তার জন্য কল্যাণ করবে এটি বুলত রসুল্লাহ সাল্লাহ বলেছেন তাই আমরা দেখতে পাই আল্লাহ রাবুল আলমিনটি আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন এই কুলকা ইনহাত জগৎকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন তার একটি নির্ধারণী রয়েছে তার একটা তাকদীর রয়েছে এই সব সৃষ্টির মধ্যে আল্লাহ রবুল আলমিনের সুনির্দিষ্ট নির্ধারণী আছে এই নির্ধারণীর বাইরে মাকলুকাতের কেউ সৃষ্টি জগতের কেউ এর বাইরে যাওয়ার কোনো অধিকার রাখে না কোনো ক্ষমতা রাখে না সুরা আল কামরের উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে সুরা আল কামর উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন ইনায়ন খালাকর যে আমরা সব জিনিসকে সৃষ্টি করেছি বেকাদার একেবারে পরিমাপ নির্ধারণের মাধ্যমে তাই আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেকের জিনিসেই তাকে দিনের উপর নির্ভর করছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে তাকদিরের প্রতি সে ইমান আনবে যে ইমানের কথা আল্লাহ ইঙ্গিত তাই রসুল সহিসিম হাদিসের মধ্যে বলেছেন যেটি হাদিসে জিবলিল নামে পরিচিত সোহিমুস্তিমের রয়াতের মধ্যে বলেন আর তুমি ও রিহি এর ভালো এবং মন্দির পুঁথি এটি মূলত ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য একটি বিষয় বরং ইমান যে ছয়টি মূলনীতি রয়েছে বা ছয়টি স্তম্ভ রয়েছে আর কান রয়েছে এই ছয়টি আর কানের মধ্যে একটি অন্যতম রোকন হচ্ছে যে সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিনী তহদির প্রতি তার বিশ্বাস আসবে সুপ্রিয় দর্শক বলতে বলতে সময় হলো বিরতিতে যাওয়ার আসুন একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি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 सकाल सा रसुल्ला तुम कुरान तेल कारण पवित्र कुरान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 আমরা চডাই আনন্দ জানার রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের পরবর্তী অনুষ্ঠান সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে তাকদিরের প্রতি আমাদেরকে ইমান আর তাকদিরের এই ইমান আদর্শ মুসলিম ব্যক্তি তার করণীয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের এই ফেসালাকে এমন মেনে নেবে যে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে এটা আমাদেরকে জানতে হবে যেহেতু সাল্লাহ ইসলাম ইঙ্গিত দিয়েছেন বিলি যে তুমি ইমান আনবে এর বারো এবং মন্দের প্রতি তাহলে বুঝা যাচ্ছে আদিস থেকে নির্ধারণের মধ্যে আল্লাহ রাবুল আলমিন একেবারে নিরঙ্কুশ ভাবে কারোর জন্য কল্যাণ নির্ধারণ করে দিয়েছেন এমন নয় আবার কারোর জন্য অকল্যাণ নির্ধারণ করে দিয়েছেন এমন নয় বরং আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে কল্যাণ হতে পারে কল্লানের ক্ষেত্রে কি করণীয় হবে আল্লাহরুল আলমিনের প্রশংসা করবে আল্লাহর আলমের সুক্রিয় আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন যে নামত দিয়েছেন সেই আদায় করে আল্লাহ রবুল কাছে দোয়া করবে অকল্যাণের ক্ষেত্রে ঠিক দৈর্য ধারণ করবে নসুল্লাহ সাল্লা কি হাদিস যেটি আবুদাউদ্দার সুনানের মধ্যে বর্ণনা করেছেন জনৈকা মহিলা তার মুসিবতের বিষয়টি রসুল্লাহ সাল্লাসলামের সামনে নিয়ে আসলেন তার সন্তান মৃত্যুবরণ করেছে তার জন্য মুসিবত কান্নাকাটি করে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নিয়ে আসলেন রসুল আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল্লাহ আমি যদি মুসিবতের মধ্যে দৈর্য ধারণ করি তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে রসুল্লাহ সাল্লা স্লাম বললেন তোমার জন্য তো জান্নাতের পুরস্কার রয়েছে তুমি জান্নাত লাভ করতে পারবে তখন মহিলা বলল যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং জান্নাতের কামনা নিয়ে আমি দৈর্য ধারণ করতে চাই রসুরুল্লাহ তাকে জানিয়ে দিলেন উলা উলা মূলত প্রথম পর্যায়ে যখন আঘাত আসবে প্রথমেই যখন কোনো বিপদ বুসিপত এসে যাবে তখনই কোনো ব্যক্তি যখন নিজেকে কন্ট্রোল করে নিজেকে নিয়ন্ত্রণ করে সত্যিকার ইমানের তাগিদে আল্লাহ রব্বুল্লা আলমিনের এই ফয়সলাকে বা নির্ধারণীকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে যখন ধৈর্য ধারণ করবে অস্থির হবে না নিজে সবর এখতিয়ার করবে সেটাই হচ্ছে সত্যিকার ধৈর্য যে ধৈর্যের প্রতিদান আল্লাহ রাব্বুল আলমিন এভাবে ঘোষণা করেছে সেই ধৈর্য কিন্তু অস্থির হয়ে গিয়ে তারপরে যখন ধৈর্য ধারণ করবে বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনের যে কদা এবং কদর আল্লাহ রাবুল আলমের যে নির্ধারণ এবং ফয়সালা যেটি বান্দার জন্য আল্লাহ সোহানু ও তালা করেছেন সেই কাদা এবং কদর সত্যিকারভাবে বান্দা সন্তুষ্ট চিত্তে মেনে নেনি যেহেতু শুরুতেই আল্লাহ রাবুল আলমিনের এই এবং কতটির ব্যাপারে তার অসন্তুষ্টির বহি প্রকাশ করেছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা চতুর্থ পয়েন্টটি আলোচনা করতেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তির জন্য আল্লাহরুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত এবং নিবিড় করার ক্ষেত্রে চতুর্থকরণীয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের যে কাদা এবং কত রয়েছে সেটাকে সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নেবে আর একজন প্রকৃত মুসলিম ব্যক্তি যখন সন্তুষ্ট চিত্তে মেনে নেবে তখন তাকে নিচের কাজগুলো অত্যন্ত সতর্কতার সাথে দেশটি আকর্ষণ করতে হবে এক নম্বর এক নম্বর কাজ হচ্ছে কখনো বিপদ আপদ বালা মুসিবতে অস্থির অধৈর্য হবে না আমরা জানি যে বিপদ আপদ যখন বালা মুসিবত কোনো মানুষের উপর আসে তখন অস্থির হওয়া বিষণ্ন হওয়া বিপর্যস্ত হওয়া এটি একেবারেই স্বাভাবিক বিষয় কারণ বিপদ আপদের যে চাপ মানুষের উপর আসে যে আঘাত মানুষের উপর আসে সেটা সবাই কন্ট্রোল করতে পারে না সবাই সেটাকে সহ্য করতে পারে নাসিবতে অস্থির অধৈর্য হবে না অস্থির হওয়ার সুযোগ নেই হাহুতাস করার সুযোগ নেই অধৈর্য হওয়ার সুযোগ নেই কেন এর কারণ হচ্ছে একটি যদি কোনো বিপদে কোনো সংকটে কোনো সমস্যায় अदर्थ हमसे से जन आल्लाबुल आलमी असंतुष्ट आल्लाह रबुल आलमी के ब्लेम करे नी। और बुरा कर मन जिन आल्लाह तला इन्साफ करनी अथवा अल्लाह रबुल आलम तरह को जुल्म करते जी आल्लाबुल आलम हकर क्षेत्र सत्यारा अल्लाह रबुल आलम हकर क्षेत्र एक अन्या बड़े जुल्म जी करवकाश नहीं आल्लाबुल आलमीन मानुष्टर কখনো জুলুম করেন না কোরআকি মধ্যে আল্লাহ সুবাহ করে আল্লাহ করেন্দা আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য সলাত আদায় করে সিয়াম পালন করে হজ করে উমরা করে জাকাত দেয় কোরবানি করে জাবেহ করে তারপরে আল্লাহ রাবুল আলমিনের জন্য दुआ करह इत्यादि इत्यादि अल्लाह रबुल आलमी ने इबादत बंदर अल्ला जो अल्लाह सुबहानुआत करते हैं से इबादत जो बंदा के अल्लाह सुबहानाला मुसीबत दिए थकें तक बंदा स्थिर हैत करी अथच अल्लाह रबुल क्योंकि दिशा के असुखर पर असुखा के विपदर पर विपद अल्लाहरबुलमी क्यों दिख्त क्योंकि बान्दार या नहीं आल्लाब्हानु तला बंदा के परीक्षा करब परीक्षा ना करा बान्दा के मान उत्तील्लाहबुलना बिटर हब्बुल आलमी पोचार चेषा करूबाना परीक्षा कर हादीस मध्य स्पष्ट कर विषय আসাদ্দি বেল এন সবচেয়ে বেশি বিপদ পরীক্ষার মুখোমুখি হবে যারা তারা হচ্ছে আল আমা নবীগ নবতের এই বড় দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে যেহেতু দায়িত্ব অত্যন্ত বড় ওই গুরু দায়িত্বের কারণে তাদের প্রতি আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষাও বড় এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ওই সেই পর্যায়ের মর্যাদা পাবে যিনি ছোট পরীক্ষা উত্তীর্ণ হবেন তিনি ছোট সার্টিফিকেট পাবেন ছোট মানে মর্যাদা পাবেন আর যিনি বড় পরীক্ষায় উত্তীর্ণ হবেন তিনি বড় সার্টিফিকেট পাবেন বড় মর্যাদা পাবেন সুপ্রিয় দর্শক এই জন্য আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রীন কোনো বিপদ বাড়া মুসিবত যদি আল্লাহর বান্দাদেরকে দেন তাহলে সেখানে অস্থির হওয়ার কোনো সুযোগ নেই অদৈর্য হওয়ার কোনো সুযোগ নেই একজন আদর্শ মুসলিম কেটে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আল্লাহর ফয়সালা ও তার তকদিরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে অসন্তুষ্টির কোনো বহিঃপ্রকাশ ঘটবে না কোন অবস্থাতেই না সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার অর্থ কোনো অবস্থাতেই अल्लाह आलमीन धारणा के अल्लाहबुल खराब करबंदारणा करारणाओं मध्यवस्था आसते क्यों हमारे ये विपद आपत्ति दिन को एक कुधारणा कर सूझ था त সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে সুপ্রিয় দর্শকেরা বিপদ আপদ নেই অস্থির হওয়ার পরেও একজন ব্যক্তি বালা মুসিবতকে মেনে না নিয়ে কোনো দিকে যাওয়ার সুযোগ নেই যেহেতু আমাদের ক্ষমতা নেই আমরা এই বিপদ আপদকে বালা মুসিবতকে ঠেকানোর মধ্যে সাধ্য আমাদের নেই সেই শক্তি সামর্থ্য আমাদের নেই যদি এমনটি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করতে পারে একজন প্রকৃত মুসলমান ব্যক্তি মুসলিম ব্যক্তি যদি এটা উপলব্ধি করতে পারে তাহলে ওই প্রকৃত মুসলিম ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে সেটাকে সন্তুষ্টচিত্তে মেনে নেওয়া সেক্ষেত্রে কোনো অবস্থায় অসন্তুষ্টির বই প্রকাশ না ঘটানো কারণ জানেন যে আমি যদি অস্থির হই তাহলে আমার কোনো লাভ নেই আমি যদি অসন্তুষ্ট হই আমার কোনো লাভ নেই এই অসন্তুষ্টির মাধ্যমে আমি কোন কল্যাণ সাধন করতে পারবো না অথবা এই বিপদ আপদকে ঠেকাতেও পারবো না এই বালা মুসিবত আমার কাছ থেকে দূর করতে পারবো না বরং যদি সন্তুষ্ট আল্লাহ রাবুল আলমিনের প্রতি সন্তুষ্ট হয়ে মেনে নেই আল্লাহরুল আলমিন হয়তো বান্দা বান্দার ধৈর্যের বিষয়টি আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যে বান্দা যখন ধৈর্য ধারণ করবে তখন আল্লাহ সুবাহানুবে তারা বান্দাকে ধৈর্যের এই সুপুরস্কার একটি উত্তম পুরস্কার আল্লাহ রবুল আলমিন বান্দাকে দেবেন সেই উত্তম পুরস্কারটুকু লাভ করার জন্য যদি চেষ্টা করে তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে। আল্লাহ রব্বুল আলমিনের ফসলাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিল এমন হওয়ার ছিল না কেন এমন হল মানে এই ধরনের কোন চিন্তা তার মাথার মধ্যে আসবে না কারণ কোন ফয়সালা আল্লাহ রবুল আলমিন কি জন্য করেছেন কোন তাকদীর এবং নির্ধারণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোন হ্যাকমত নিহিত আছে কোন সূক্ষ্ম মর্ম মধ্যে নিহিত আছে সেটি বান্ধা হয়তো কোনো অবস্থায় উপলব্ধি করতে পারে না তাই বান্দায় একথা চিন্তা করা করে সুযোগ নেই যে এমনটি হওয়ার কথা না এমন হতে পারে না এমন হওয়ার ছিল না কেন আমার অবস্থা এমন হয়েছে এটি বান্দায় এভাবে চিন্তা করবে না যদি এভাবে চিন্তা করে তাহলে একজন প্রকৃত মুসলিম ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলামিনের ফয়সালাকে আল্লাহ রাবুল আলামিনের এই তাকদিরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেনি বা সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নিতে পারেনি তাই এই বিষয়টি তাকে উপলব্ধি করতে হবে সুপ্রিয় দর্শক বাইবেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর আলামিনের পক্ষ থেকে তার যে নির্ধারণী তাকদীর রয়েছে সেই ক্ষেত্রে তার অবস্থানটি আমরা আলোচনা করছিলাম ইনশাআল্লাহ আগামী পর্বেও এই বিষয়টি আরো আমরা কন্টিনিউ করব আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই আগামী পর্বে গ্রহণ করবেন এই আশা এই প্রত্যাশা রেখে হাজা নবীন মহাম্মদি আসহাবিহি আজমাইন আসসালামুকুম বরহম লি जा स्तकिया दान कर सम्पद दिए परीक्षा करें सम्पद परीक्षा क्षित्जी अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिस समूह प्रति रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट पुन सम्प्रचार सकाल दस टायस टी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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি